सागरे एक देश विभिन्न नौपद যাতে তোমরা সুন্দরভাবে বসতে পারো আরোহণ করতে পারো এরপরে যখন তোমরা ওই যানবাহন গুলোর উপরে বসবে তখন যেন তোমাদের রবের নিয়ামতের স্মরণ করতে পারো গাড়িতে বসে কত রকমের যানবাহন আল্লাহ সুবাহ নিয়ামত না হলে এত রকমের বাস ট্রাক তারপর কত যানবাহন আল্লাহ সুবান তৈরি করে দিয়েছেন আল্লাহাক বলতেছেন যখন তোমরা এই সকল যানবাহনে আরোহণ করবে তখন আল্লাহ পাকের। যানবাহনে আরোহণের দোয়া এটা কি সবাই পারেন কতবার ডেলি বাসে উঠেন সিএনজিতে উঠেন কত যানবাহনে উঠেন যতবার এরকম যানবাহনে আরোহন করা হবে আল্লাহাক বলছেন ততবারই তোমাদের স্মরণ করবে এই শরণটা হবে পবিত্র আল্লাহ যিনি এই যানবাহন টিকে আমাদের অনুগত করে দিয়েছেন সোভান আমরা এখান থেকে গাজীপুরের দিকে যাইতে চাইতেছি যানবাহন আমাদেরকে গাজীপুরের দিকে তাহলে যিনি এই যানবাহন টিকে নিয়ন্ত্রণ করে করে আমাদের অনুগত বানিয়ে দিয়েছেন তিনি হলেন সোভান মানে আল্লাহ সোভান তিনি যদি না চাইতেন আমরা কখনো এই যানবাহনকে নিয়ন্ত্রণ করতে পারতাম না যে আল্লাহ রবীন্দ্র এই যানবাহনকে আমাদের অনুগত করেছেন সেই আল্লাহর দিকে আমাদেরকে যেতে হবে এই জন্য নবী সাল্লা যখন কোন সফরে বের হতেন তখন যানবাহনের উপরে বসে পরে নবিসাম বলতেন ومن العمل ما تردى اللهم حبب لنا علينا سفرنا هذا واطبع عنا بعدا اللهم انا نعوذ بك من وساي السفر وكآبه المنظر وسوء المنقلب في الاهل والمال فارن সবাই দোয়া الله اكبر النبي صلى الله عليه وسلم ترى দুনিয়ার কত কিছু শিখে আমি তোমার কাছে কল্যাণ এবং তাকোয়া কামনা করি আমল এ মা তারা এবং যে আমল করলে তুমি সন্তুষ্ট হও আমি যেন সফরের মধ্যে সেই আমল করতে পারি যত কা্যতা আছে কষ্টদায়ক বিষয় আছে সফরের মধ্যে সেগুলো তুমি আমার থেকে দূর করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমার সফরের মধ্যে আমার সাথে আপনি আল্লাহরের মধ্যে আল্লাহ মান আল্লাহ তুমি আমার এই সফরে আমার বন্ধুা তফিল আবার আমার পরিবারের জন্য তুমি আমার খলিফা আমার জন্য তুমি বন্ধু আমার পরিবারের জন্য যিনি থাকেন তাকে বলা হয় খলিফা এই জন্য দেখবেন যে আমাদের দেশে খেলাফত দিয়ে যায় যে অমুকের খলিফা অমুক মানে অমুকের মারা যাওয়ার পরে অমুক অমুক খলিফা হ্যাঁ তো আল্লা পা মানুষের খলিফা তুমি আমার আহালকে দেখাশোনা করবা এরপরে বলতেন আল্লাহ এই সফরের মধ্যে যত রকমের বিপদ আপদ পারে কষ্টদায়ক জিনিস আমার উপরে আসতে পারে যত খারাপ দৃশ্য আসতে পারে সম্পদ রেখে গেলাম এগুলার মধ্যে যত খারাপ পরিবর্তন আসতে পারে সেগুলা থেকেও তোমার কাছে আশ্রয় চাই সোহান এই দোয়া বলে সফরে বের হতেন যানবাহনে আরোহণ করতেন এই জন্য যেকোনো সফরের যদি আপনি ঘরে খলিফা যাইতে পারেন আর যাওয়ার সময় যদি আল্লাহ আপনার বন্ধু হয়ে যায় সাথী হয়ে যায় তাহলে ওই লোকের আর কি দরকার আছে এই কত গুরুত্বপূর্ণ একটি সুন্দর দোয়া নবী সালাম শিখিয়েছেন এজন্য এই দোয়াটা মুখস্থ করবেন এটা সব বইতে পাওয়া যাবে এটা হ্রিসনুল মুসলিমের মধ্যে আছে রিয়াদুস আলহিনী আছে সব দোয়ার বইতেই এই দোয়া উৎসব আছে